সাহল রাজতালন হতে বর্ণিত তিনি বলেন যখন আবু ওসায়দ আসসাইদি রাজিলাহতালাহ তার ওয়ালিমায় নাবী সাল্লাহ আলাইসাল্লাম এবং তার সাহাবিগণকে দাওয়াত দিলেন তখন তার নববধূ উম্মু ওসায়েদ ব্যতীত আর কেউ সে খাদ্য প্রস্তুত এবং পরিবেশন করেননি তিনি একটি পাথরের পাত্রে সারা রাত পানির মধ্যে খেজুর ভিজিয়ে রাখেন যখন সাল্লাহ আলাইস্লাম খাওয়া দাওয়া শেষ করেন তখন সেই তোহফা নবী সাল্লাহ আলাইস্লামকে পান করান